السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابي أجمعين اما بعد شماني داشتك بندو جاي جهان باشي ونشتان دیکسين شبايكي شادر شوبه چدانات چي داشتك بندو عمراء علسانك ورسلام امام ابو جعفر طرحابي رحمت الله رشتو بيان اعتقاد اهل السنوالجماع امام اهل السنوالجماع تلعقيدار بانرنا جا شنکه په पोषण करते हैं करीम आल्ला सृष्ट बोल से काफे कारण अल्लाह तलाने करीम कुरान बाफर साउसलिशाखा ते जहां नामे दीब সুতরাং কোরআনে করিম কখনো সৃষ্ট নয় আল্লাহ এটাই আমাদেরকে স্বীকার করতে হবে এটাই বলতে হবে গত পর্ব আমরা বলেছিলাম জাহাল হসনুজার হচ্ছে এটা যে কোরআন আল্লাহ তা কখনো সৃষ্ট নয় কোরআনে করিম বর্ণ শব্দ দিয়ে নাজিল হয়েছে কোরআনে করিম শোনা যায় তার শব্দ রয়েছে এটাই আমরা ইমান আনিয়ে থাকি আজকে আমরা বলবো যে কোরআনে করিম নয় শুধু আল্লাহ তাল কথা বলার যে গুণ এই গুণটি নিয়ে মানুষের ভিতরে বিভিন্ন ভিন্ন ভিন্ন মত রয়েছে এবং বিভিন্ন রকমের পথভ্রষ্টতা এসে গিয়েছে সেই জন্য আমাদেরকে সঠিক মতটি আমাদের এখানে বর্ণনা করা উচিত বর্ণনা করতে হবে আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বাণীর মূল বাণী কথা বলার যে গুণ আল্লাহ তালার বাণী আল্লাহ তালা কথা বলার যে গুণ সেটা প্রাচীন গুণ এর কোন বিকল্প নেই অর্থাৎ তিনি সবসময় কথা বলার গুণে গুণান্বিত ছিলেন সবসময় তিনি কথা বলার গুণে গুণান্বিত ছিলেন যেমন আল্লাহ তালা তার বাসার তার জীবন তার সোনা তার দেখা এগুলি প্রাচীন কাল থেকে তার রয়েছে আজল থেকে রয়েছে এগুলিতে কোন রকমের নতুন করে এ গুণ গুণান্বিত হয়েছে এটা বলা যাবে না কিন্তু আল্লাহ তালার কিছু গুণ আছে যেগুলো আল্লাহ তালা যখন ইচ্ছে তখন করে থাকেন সেটা সময়ের সাথে সম্পৃক্ত অবস্থার সাথে সম্পৃক্ত এরকম কিছু গুণ আল্লাহ তালার রয়েছে মূল গুণে তিনি গুণান্বিত কিন্তু কখনো কখনো তিনি समय आल्ला कथा बार गुण प्राचीनकाल गुणान्वित सन्देह कर प्राचीनकाले ए रखना कथा जखने प्रयोजन तक कथा बान्दार हेदायत दरकार हेदायतर कितब नाजिल करें से कथा कुरान करीमर जो अंशुकु जे समय नाजिल करा दरकार से समय कथा ये हमशुद्ध मत कुर करीम आल्लावश्य कदीम आखिर तला कथा इच्छा करके करीम निस्संदेह कदीम प्राचीन क्योंकि आल्ला बाणी किसु बा इच्छा ए पसंद अनुसारे যখন ইচ্ছে তখন কথা বলেন যখন ইচ্ছে তখন কথা বলেন যেমনিভাবে কখনো কখনো তিনি মানুষকে আহ্বান করেন ইয়া ইল্লা আনা ফারাবুদ্দিনী এই বাণীটি তিনি প্রাচীনকালে বলেননি মুসা আলাহ ইসলামকে ওই সময় বলেছেন যখন মুসা আলাহ ইসলামের আহ্বান করার প্রয়োজন ছিল অনুরূপভাবে আল্লাহ তালা কখনও তিনি সন্তুষ্ট হন কখনো তিনি ক্রধান্বিত হন কখনো তিনি খুশি হন কখনো তিনি রাগ করেন কখনো তিনি দয়া করেন কখনো তিনি দয়াদ্র হন কখনো তিনি প্রতিশোধ নেন কখনো তিনি আসেন কখনো তিনি অবতরণ করেন তিনি সৃষ্টি করেন রিজিক দেন এই সমস্ত গুণ এগুলি সবই হচ্ছে এগুলি বলা হয় সিফাত এখতিয়ারিয়া অর্থাৎ তার পছন্দ তিনি ইচ্ছাকৃত গুণ যখন ইচ্ছা তখন তিনি সেগুলি দিয়ে নিজেকে গুণানিত করেন আর যখন ইচ্ছা তখন তিনি সেগুলো ব্যবহার করে থাকেন আল্লাহ তালার এই গুণগুলো এটাকে বলা হয় সিফাত এটার মূল আছে আগে থেকেই কিন্তু যখন ইচ্ছে হয় তখন তিনি সেটা বলেন যেমন বান্দার উপর আল্লাহ সন্তুষ্টি আল্লাহ কখনো কখনো বান্দার উপর সন্তুষ্ট হন সে সন্তুষ্টি বলেন রাদিউল্লা আনহুম আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন কখন আল্লাহ বলে দিয়েছেন ইউবায় সাজারা যখন যখন আল্লাহ রসুলের সাহাবিগণ রসুলের হাতে হাত রেখেছিলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা তারা গাছের নিচে আপনার হাতে শপথ বায়াত নিয়েছিলেন অর্থাৎ ওই সময় আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এই সন্তুষ্টি আল্লাহ তালার পক্ষ থেকে বিরাট মেরামত এবং এটা ওই সময় হয়েছেন অর্থাৎ তিনি ইচ্ছা করেছে ওই সময় যে এখন আমি সন্তুষ্ট তিনি ওই সময় তিনি সন্তুষ্ট হয়েছেন তাদের সন্তুষ্ট ও সন্তুষ্ট হয়েছেন তাহলে বোঝা গেল যে মূল সিফাত আল্লাহ তালার জন্য সবসময় সাব্যস্ত থাকবে কিন্তু এই সিফাত আফরাদ বা আহাদ বিভিন্ন অংশ তিনি যখন ইচ্ছে তখন সেগুলো দ্বারা গুণান্বিত হয়ে থাকেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে আল্লাহ তালার কথা বলা কথা বলার গুণটি তিনি যখন ইচ্ছে তখন কথা বলেন যখন ইচ্ছে তখন তিনি চুপ থাকেন যখন ইচ্ছে তিনি চুপ থাকেন যখন ইচ্ছে তিনি সৃষ্টি করেন যখন ইচ্ছে তিনি সৃষ্টি করেন না যখন ইচ্ছে তিনি ক্রধান্বিত হন যখন ইচ্ছে তিনি সন্তুষ্ট হন এ এসবই আল্লাহ তালা তিনি সবচেয়ে সব রকমের গুণের গুণান্বিত সেটাকে প্রমাণ করে কোরআনে করিম আল্লাহ তালা যখন বলেছেন ওয়ালাক খালাক না কুম সুম্মা সোয়ার না কুম সুম্মা কুলনা ইসুদুল আদম হাসেদু আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারপর তার সুন্দর করে কিভাবে কর পরিকল্পনা করেছেন কি করবেন সৃষ্টি করার পরে সেটাকে সুন্দর অবয়ব দান করেছেন তারপর তিনি বলেছেন যে ফেরেজ যে তুমি তোমরা আদমকে সেদা করো তারপর তারা শেষদা করেছে এখানে কয়েকটি জিনিস সুস্পষ্ট একটি হচ্ছে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তারপর অন্যটা আর একটি করেছেন তারপর এটা বলেছেন তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা সৃষ্টি করাটাও বিশেষ সময় যখন তিনি ইচ্ছা করেছেন তখন করেছেন আবার তাসবির যখন করার ইচ্ছা তখন তিনি সেটা করেছেন আবার ফের যখন বলা তখন সেটা বলেছেন তাহলে আল্লাহ তালা কথা বলাটাও পরে হয়েছে সৃষ্টির পরে হয়েছে সৃষ্টিটা পরে হয়েছে সৃষ্টির হয়েছে সবই এগুলো কর্মকাণ্ডগুলো আল্লাহ তালা ইচ্ছার উপর নির্ভরশীল যখন যিনি তিনি যা ইচ্ছা করেছেন তখন তিনি তা করেন এটাই আমাদেরকে এসেফাত এখতিগুলো আমাদেরকে স্বীকার করে নিতে হবে অনুরূপ ভাবে আল্লাহ তালা কোরআন একই মনো বলেছেন যখন তারা আমাদেরকে প্রধান করল তখন আমরা তাদেরকে ডুবিয়ে দিলাম তাদের সবাইকে আমি ডুবিয়ে দিলাম এই যে আল্লাহ তো কথাটি বলেছেন আগে সেটা করেননি সৃষ্টি যেমন তিনি যখন ইচ্ছা তখন করে থাকেন তেমনিভাবে কথাও তিনি যখন ইচ্ছা তখন বলে থাকেন এটাই হচ্ছে আহলে সুন যেমন আকিদা যে সৃষ্টি যেভাবে তিনি যখন যা প্রয়োজন সৃষ্টি করেন দরকার মনে করেন বনিয় আদমের জন্য তখন শিবা সৃষ্টি করে থাকেন তেমনি ভাবে তার কথাও যখন যেটা বলা তিনি সেটা করেন সেটা শিবা বলেন এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে অনুরূপ আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন ও দয়াল কেবিহম দয়াল কেবিহ আস্লাহ ও কারিহিদ আহবা আলহম আর এটা এই জন্য যে তারা আল্লাহ তালা যা নাজিল করেছে আল্লাহ তালা যা যার প্রধানিত সেটা তারা অনুসরণ করেছে এবং আল্লাহ তালা যেটা সন্তুষ্টি সেটাকে তারা গ্রহণ করেন সেটা ঘৃণা করেছে সেই আল্লাহ তালা তাদের সমস্ত আমল নষ্ট করে দিয়েছেন এই যে তারা যা করেছে তার বিপরীতে তিনি করেছেন অর্থই হচ্ছে তিনি যখন ইচ্ছা তখন তা করে থাকেন যখন ইচ্ছা তখন তিনি তার কথা বলে থাকেন যখন ইচ্ছা তখন তিনি সন্তুষ্ট হন যখন ইচ্ছা তখন তিনি অসন্তুষ্ট হন এটা এটার সাথে এটা হচ্ছে আফায়ল এখতিয়ারিয়া বা আল্লাহ তার এমন গুণ যে গুণগুলো তিনি ইচ্ছা করে গ্রহণ করে থাকেন এই যখন ইচ্ছা তখন সেগুলো গ্রহণ করে থাকেন এই গুণের মূল তিনি আগে থেকে এই গুণে গুণান্বিত এই গুণের ক্ষমতা তার আগে থেকে রয়েছে কিন্তু এই গুণের এখতিয়ারি আহাদ বা বিশেষ বিশেষ কাজ তিনি যখন ইচ্ছা তখন যখন প্রয়োজন মনে করেন তখন তার ইচ্ছা অনুসারে তিনি সেটা সম্পাদন করে থাকেন তার সন্তুষ্টি অনুসারে তিনি সেটাকে সম্পূর্ণ সম্পন্ন করে থাকেন বস্তুত এটাই হচ্ছে সলবে সালী সবারই কথা আর এটা হচ্ছে কোরআন ভিত্তিক কথা কারণ আল্লাহ বলে আল্লাহ ইচ্ছা করেন তখন তিনি ইচ্ছা করেন হওয়ার এবং সেটা কুন বলেন শব্দ বলেন আর শব্দ বলে সেটা হয়ে যায় তা আল্লাহ তালার বাণী তিনি কাদিম প্রাচীন বাণী কিন্তু যখন ইচ্ছা তখন তিনি সেটার কথা বলেন এটা আমাদেরকে স্বীকার করতে হবে অনুরূপে আল্লাহ তালা মুসাই আল্লাহ ইসলামকে ডেকেছেন তিনি প্রাচীন কালে ডাকেননি যখন মুসাই আল্লাহ গেলেন তখন আল্লাহটাকে ডাকলেন এর অর্থ হচ্ছে আগে আগে আসেনি আসছে থেকে তিনি কথা বলার গুণান্বিত কিন্তু কিছু বাণী তিনি যখন যেটার প্রয়োজন হয় তিনি সেটাকে সেই সময় সেটাকে নাজিল করেন সেই সময় সেটা দিয়ে তিনি কথা বলেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে দর্শকবৃন্দ তাছাড়া কোরআনে করিমের আল্লাহাল কোন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালু বাণী। যদি সমুদ্র হতো কালী যদি সমুদ্র যদি কোনো কালী হতো আল্লা তালে আল্লাহ তালার বাণী লেখার আগেই সেই সমুদ্র শুকিয়ে যেত যদিও এরকম আরো সমুদ্র কালি হিসাবে নিয়ে আসা সে তাও আল্লাহ তালা বাণী লিখে শেষ করতে পারবে না কিন্তু এই বাণীগুলোর মধ্যে তিনি কিছু বাণী তিনি কোরআনে কারিমিনাজির করেছেন কিছু তাওরাতে কিছু ইঞ্জিলে কিছু বাণী দিয়ে তিনি কথা বলেছেন তার সৃষ্টজীবের সাথে কথা বলেছেন কিছু বাণী দিয়ে তিনি কিছু বাণী দিয়ে তিনি আখে বলবেন আমরা আলোচনা করেছি কিছু জান্নাতে বলবেন এগুলির মধ্যে আল্লাহ তালা একটি অংশকে অংশ রূপে শ্রেষ্ঠত্ব দিয়েছেন রসুল্লাহাম তার হাদিসে সেটা উল্লেখ করেছেন যেমন তিনি বলেছেন যে কুলওয়াল্লাহাদ আল্লাহ কাইম এই আয়াতটি অর্থাৎ আয়াতুল কুরসিকে তিনি শ্রেষ্ঠ ঘোষণা করেছেন এগুলো এই জন্য যে এই শ্রেষ্ঠত্ব মূলত তার বাণীর ভিতরে আল্লাহ তাল বাণীর একাংশ অপর অংশের উপর শ্রেষ্ঠত্ব পায় তিনি যেটাকে যেরকম করে শ্রেষ্ঠত্ব দিতে চেয়েছেন সেভাবে সেটা শ্রেষ্ঠ হয়েছে আমাদেরকে সেটাই জানান হবে যে আল্লাহ তালার বাণীগুলো একটির উপর আর একটি শ্রেষ্ঠত্ব পায় সময় দর্শক আমরা বলছিলাম যে আল্লাহ তালার বাণীগুলি একটির উপর একটি শ্রেষ্ঠত্ব পায় এই আকিদা আমাদেরকে পোষণ করতে হবে অনুরূপ ভাবে আরও আকিদা পোষণ করতে হবে যে আল্লাহ তালার পক্ষ থেকে এই বাণী এসেছে এবং আল্লাহ তালার কাছে ফিরে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে আসছে অর্থ হচ্ছে যে তার কাছ থেকে নাজিল হয়েছে এবং তার কাছ থেকে সেটা এসেছে অন্য কারো অন্য কোন সৃষ্ট কারো থেকে সেটা বের হয়নি আল্লাহর কাছ থেকে আসছে এটা আমাদেরকে ইমান আনতে হবে তার কাছ থেকে নাজিল হয়েছে কোরআন করিম আল্লাহ তালা সেটা বলেছেন যে কোরআন করিম আল্লাহ তালা বলেছেন আলিফুল রহ কেমাত আয়াত মিল্লাদ হাকিম এই কিতাব যার আয়াতসমূহ সুবিন্যস্ত রয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বিস্তারিতভাবে মিল্লাদ হাকিম খাবির যে সর্বজ্ঞ এবং সুবিজ্ঞ যিনি তার পক্ষ থেকে সেটা এসেছে অর্থাৎ তাঁর কাছ থেকে এসেছে তিনি সেটাকে আল্লাহ তালা কথা বলেছেন তিনি কথা বলেছেন বর্ণ এবং শব্দ দিয়ে কথা বলেছেন শব্দ সেই শব্দ শুনেছে জিবরিল জিবরিল সেটাকে আমাদের নবী মাহমদ সাল্লাহ কাছে নিয়ে এটাই হচ্ছে তাঁর কাছ থেকে আসার অর্থ অর্থাৎ তিনি কথা বলেছেন শব্দ দিয়ে বর্ণ দিয়ে শব্দ শুনেছেন বর্ণ শুনেছেন জিবরিল আমি শুনেছেন এবং যে বিল আমি সেটা সোল্লা নিয়ে এসেছেন নাজিল করে দিয়েছেন এটাই হচ্ছে তার কাছ থেকে আসার অর্থ অর্থাৎ এমন নয় যা অনেকে বলে থাকেন অন্য কোনো জায়গাতে রাখা হয়েছে সেখান থেকে যে বিল সেটাকে প্রয়োজন মোতাবেক নিয়ে এসেছেন না এরকম নয় বরং তিনি কথা বলেছেন এবং কথাটাকে শব্দ ছিল এবং সে বর্ণ ছিল এবং সেটা শুনেছেন যে বিল শুনে সেটাকে নিয়ে এসেছেন মোহাম্মদ সাল্লামের কাছে এটাই কথার অর্থ যে আল্লাহ থেকে সেটা এসেছে ওই সত্তার পক্ষ থেকে যিনি আসমা যিনি জমিন সৃষ্টি করেছেন এবং উপরস্থ আকাশসমূহ তিনি সৃষ্টি করেছেন অন্য আয় আল্লাহ বলছেন মিল্লাদ হাকিম আলিম निश्चय कुरान प्राप्त हन एम्ता सत्तारी सुज्ञानी सबी ज्ञानी सब चेसि विज्ञ तर कुरान प्रप्त हन अर्थात कुरान आल्ला आय द्वारा प्रमाणित हम आयता आल्लाम যাতে কোনো সন্দেহ নেই রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে তারা কি বলে যে কোরআন তিনি নিজে বান রচনা করেছেন রচনা করেছেন কখনো নয় বাল হু আল হাক্কু হচ্ছে সত্য এবং সঠিক মির রব্বিকা যা তার রবের পক্ষ থেকে আসছে বলেছেন জিবলিল এবং মাহমুদ রাসলাম সমান বিন্দু আমরা বলছিলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন এসেছে এবং জিবলিল সেটা নিয়ে এসেছেন এবং সেটা তিনি তার কলবে স্থাপন করেছেন অনুরূপে কখনো কখনো সেটা আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে জিবরিল নিয়ে এসে মহম্মদ প্রমাণ করে যে আল্লাহ পক্ষ থেকে আসছে আসতে মিনহুবাদআ আমাদের সর্বেসারেন এই জন্য শব্দ মিন তার কাছ থেকে অন্য কোন সৃষ্টের নয় আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালা সে শব্দ এবং বর্ণ দিয়ে কথা বলেছেন সেটা আওয়াজ ছিল এবং শুনেছেন জিবরিল এবং সেটা নিয়ে এসেছেন এ পক্ষে অনেক কোরআনকারী বহু আয়াত রয়েছে আমরা সেগুলো উল্লেখ করলে অনেক সময় ব্যয় হবে সেজন্য সেগুলো উল্লেখ করছি না সংক্ষেপ আমরা এটাই বলবো। যে আল্লাহর বাণী শোনাতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার বাণী আল্লাহ তালার বাণী শুনিয়েছেন রসুল্লা সাল্লাহ কাফেরদেরকে শুনিয়েছেন ইমানদারদেরকে শুনিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে আমাদেরকে সেটা শোনানোর জন্য প্রসার করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আমরা আদিষ্ট হয়েছি এবং এটা আল্লাহরই বাণী অন্য কারো কোন বাণী নয় অন্য কারো কথা নয় আল্লাহর বাণী সৃষ্টকুলের কারো বাণী সেটা বলা যাবে না তার কাছ থেকে এসেছে দ্বিতীয় যে অংশটুকু আমাদের ইমান আনা দরকার সেটা হচ্ছে ইরাহিউদ এই বাণী এই বানি আর মানুষের কাছে মানুষের কাছে থাকবে না আল্লাহ তালা কোরআন উঠিয়ে নেবেন যখন কোরআনের আমল করার মতো লোক থাকবে না তখন এই কোরআন উঠিয়ে নেবেন এই যে নজরাইফিন রাজিয়াল আহনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহর কিতাব উঠে চলে যাবে তখন দুনিয়ার বুকে যারাই থাকবে মানুষ থাকবে অনেক মানুষ থাকবে কিন্তু তাদের অন্তরের ভিতরে একটি আয়াত থাকবে না অর্থাৎ আয়াত উঠে চলে যাবে কাগজ থাকবে মানুষ থাকবে কিন্তু মানুষের অন্তর থেকে তা মিটিয়ে দেওয়া হবে এবং সেটা কোরআনের কোথাও সেটা কোন কিতাবে সেটা আর লেখা থাকবে না এই জন্য ইলাহিয়াউদ্ আল্লাহর কাছে সেটা ফিরে যাবে এ অর্থ আমরা করে থাকি অনুরূপভাবে অন্য হাদিসে এসেছে আবহে বর্ণিত তিনি বলেন ইউসরা ইউস রিতাবাহী আল্লাহর কিতাব এক রাত্রিতে সফর করে চলে যাবে ফাই সামা আকাশের দিকে সেটা উঠানো হবে ফাইলা ইউসিল কোরআন কোরআনের কোন আয়াত তখন আর অবশিষ্ট থাকবে না আয়াতের নেওয়া হবে সকালবেলা তার হল কোরআনের কি কোরআন কিছুই তাদের আর মনে আসবে না অন্য বর্ণনায় আসছে বলে এই কোরআন তোমাদের কাছ থেকে ছিঁড়িয়ে নেওয়া হবে এ প্রমাণ করে যে কোরআন এক সময় চলে যাবে যেভাবে আল্লাহর থেকে আল্লাহ আল্লাহর কাছ থেকে কোরআনে কারিম এসেছিল এবং আল্লাহর কাছে আবার ফিরে যাবে এটাই প্রমাণ করবে যে কোরআন আল্লাহর বাণী কোরআন সৃষ্ট নয় এবং কোরআন শব্দ দিয়ে এসেছে কোরআনে বর্ণ আছে এবং সেটা শোনা যায় এই ইমানগুলি আমাদের রাখতে হবে আল্লাহ আমাদেরকে কোরআন একাডেমির উপর বিস্তারিত ইমান রাখার তো অভিযোগ করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুর